Naito Ramadan Welcome O oh Ramadan It is Ramadan Irin Ramadan Priyo Muslim ebong O Muslim bhai o bonera Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuh Allah doya shanti আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আপনাদের স্বাগত জানাই আমাদের এই সিরিজ অনুষ্ঠানে যার শিরোনাম রমজান জাকির আজকে আমাদের আলোচনার টপিক হলো রমজানের প্রারম্ভিক কথা ডক্টর জাকির আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ আসসালাম ড জাকির প্রথমে আপনি রমজানের সংজ্ঞাটা যদি না বলেন তাহলে এই প্রারম্ভিক কথা আসলে সম্পূর্ণ হবে না তাই আপনি কি আমাদের প্রথমে রমজানের সংজ্ঞা সম্পর্কে বলবেন আলহামদুলিল্লাহ রমজানের মূল আরবি শব্দটা হচ্ছে রামিদা বা আরামদা যার অর্থ তীব্র ঝলসানো উত্তাপ আর শুষ্ক রমজানের আরও একটা মূল আরবি শব্দ হচ্ছে রামাদা যার অর্থ সূর্যের আলোয় তপ্ত বালি ইসলামিক পরিভাষায় এই রমজান শব্দটা বোজানো হয়েছে পাকস্থলীর ভেতরে পিপাসার কারণে তীব্র ঝলসানো উত্তাপ মুসলিমরা রোজা রাখলে তাদের সবারই পিপাসা লাগে এতে করে পাকস্থলীও উত্তপ্ত হয়ে যায় এটাই হলো রমজান এছাড়াও রমজানের আরও একটা অর্থ আছে অর্থটা হচ্ছে যে ভালো জিনিসগুলো এ সময় খারাপ জিনিসগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় মুসলিমদের তাহলে রমজান হলো সেই মাস যে সময় ভালো কাজগুলো খারাপ কাজকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় যেভাবে সূর্যের আলো মাটিকে জ্বালিয়ে দেয় একইভাবে আর উত্তাপ এটা দিয়ে যে কোনো বস্তুর আকার বা আকৃতি বদলে ফেলা যায় একইভাবে রমজান মাস মানুষের আধ্যাত্মিক আর নৈতিক বিষয়গুলোর আকার আকৃতি একেবারে বদলে দেয় এজন্যই এই মাসটাকে বলা হয় রমজান দ্বিতীয় আরেকটার সঙ্গে জানতে চাইব সেটা হল সাওম অথবা রোজা আমরা সাধারণত এটাকে রোজা বলে ডেকে থাকি আপনি কি এখন আমাদের বলবেন যে এই সাওম অথবা রোজা বলতে আসলে কি বোঝানো হয় সাম একটা আরবি শব্দ এক বচন সিয়াম হল বহু বচন বা সিয়াম এই শব্দটা এসেছে আরবি শব্দ সামার থেকে যার অর্থ নিজেকে বিরত রাখা সংযত রাখা সাধারণ জিনিস থেকে হতে পারে সেটা খাওয়া পান করা বা কথা বলা আর যে ব্যক্তি সাম পালন করে এসব থেকে বিরত থাকে সেই ব্যক্তিকে বলা হয়ে থাকে সায়াম পবিত্রকূরণে এই শব্দটা আছে সুরা মারিয়াম অধ্যায় নাম্বার উনিশ আয়াত নাম্বার ছাব্বিশ ফেরেস্তাগন্ধ তখন কথা বলছেন মারিয়াম আল্লাহ সালামের সাথে তিনি ছিলেন যীশুখ্রিস্ট সালামের মা সেখানে এই শব্দটা আছে এই আয়াতটা পড়লে দেখবেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে সাম রাখার মানত করেছি তবে এখানে এই সাম শব্দটা রোজা এটা দিয়ে পানাহার থেকে বিরত থাকার কথা বলা হয়নি এখানে অর্থ হল কথা বলা থেকে বিরত থাকা কারণ যদি প্রসঙ্গটা দেখেন যদি এর আগের আয়াতের দেখেন পবিত্র কোরআানে সুরামারিয়াম অধ্যায় নম্বর উনিশ আয়াত নম্বর পঁচিশ বলা হয়েছে যে আল্লা সামান্লা মরিয়ামকে বলছেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তাহলে পাকা খেজুর মাটিতে পড়বে এরপরের আয়াতের সুরামারিয়াম অধ্যায় উনিশ আয়াত ছাব্বিশ বলছে সেগুলো থেকে আহার করো পান করো এর এরপর বলা হয়েছে তুমি যদি তখন কোনো মানুষকে দেখো তাদের বলো আমি আল্লাহর উদ্দেশ্যে শাম পালন করছি আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না তাহলে যেহেতু এখানে কথা না বলা বোঝাতে শাম শব্দটা ব্যবহার করা হয়েছে এর মানে কথা বলা থেকে বিরত থাকা তবে ইসলামিক পরিভাষায় এই শাম শব্দটা ইসলামিক শরীয়া অনুযায়ী এর মানে যে ব্যক্তি ইবাদতের কাজে নিবেদিত থাকে আর নিয়ত করে সে এটা করে আল্লাহর খাতিরে আর সেই ব্যক্তি তখন নিজেকে বিরত রাখে খাওয়া দাওয়া পান করা ইত্যাদি থেকে এ সময় সে বিরত থাকে সহবাস থেকেও এমনকি বীর্যস্খলন থেকেও বিরত থাকে এক কথায় সাম শব্দের ইসলামিক পরিভাষায় মানে হচ্ছে যে ব্যক্তি রোজা ভাঙার কারণ থেকে বিরত থাকে রোজা ভাঙার কারণ যেসব কারণে রোজা ভেঙে যায় সেগুলো খাবার মুখ দিয়ে নেন বা নাক দিয়ে নেন অথবা ড্রিঙ্ক যে কোনো ধরনের ড্রিঙ্ক হতে পারে পানি দুধ ফলের জুস যে কোনো সেটা মুখ দিয়ে বা নাক দিয়ে খানো অথবা পুষ্টি গ্রহণ যে উৎস থেকে শরীরে পুষ্টি যোগানো। এছাড়াও সে সময় সহবাস থেকে বিরত থাকতে হবে এক কথায় সাম মানে পাকস্থলী এবং অন্যান্য অঙ্গের সংযম এটা হলো ইসলাম অনুযায়ী সাওমের সংজ্ঞা এবং এটা হচ্ছে মূল সংজ্ঞা তবে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান সাওম মানে শুধুমাত্র খাবার দাবার থেকে বিরত থাকা আর সহবাস থেকে নয় এগুলোর কারণে রোজা ভেঙে যায় এটার আরো একটা মানে খাওয়া দাওয়া সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি সংযম করতে হবে আমাদের জিহভার আমাদের চোখের আমাদের কানের অন্যান্য অঙ্গ আর সে জন্যই আমরা যখন সাম শব্দটা ব্যবহার করি আমাদের নবী মহাসম বলেছেন এটার উল্লেখ আছে আমাদের প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি মিথ্যা কাজ আর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে না সংযত থাকে না অশ্লীলতা করে সে ব্যক্তির পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই তার মানে খাওয়া দাওয়া বন্ধের পাশাপাশি মিথ্যে কাজ আর কথা বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে আর আমাদের নবী মহন্লাম এই কথাটা আবারও বলেছেন আমাদের প্রিয় নবী মহন্লামের হাদিস একটা সহি হাদিস আছে সহিদ তাকরিবে খন্ড নম্বর এক হাদিস নম্বর এক হাজার আটষট্টি নবী ইসালাম বলেছেন যে কোন ব্যক্তি রোজা রাখার সময় পানাহার থেকে বিরত থাকবে পাশাপাশি বিরত থাকবে মিথ্যা কথা বলা থেকে অশ্লীল কথা থেকে যদি কেউ তার উপর রেগেও যায় তার সাথে তর্ক করে অথবা ঝগড়াঝাটি করে সে তখন বলবে আমি রোজা আছি আমি রোজা আছি তাহলে আমরা বুঝতে পারছি যখন কেউ রোজা রাখবে তখন সে তিনটা কাজ থেকে নিজেকে বিরত রাখবে এক নম্বর হচ্ছে পাকস্থলী আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রোজা ভাঙার মতো কাজ থেকে বিরত থাকবে যেমন খাবার দাবার পানীয় আর সহবাস দ্বিতীয়টা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান হাত এগুলোর সংযম করতে হবে জিহভার সংযম মানে পেছন থেকে কারো করবে না কারণ আমি কুৎসা রটাবে না মিথ্যে কথা বলবে না অহেতু গল্পগুজব করবে না কারণ আমি মিথ্যে কথা রটাবে না অশ্লীলতা থেকে বিরত থাকবে এরপর চোখের সংযম মানে সে এমন জিনিসের দিকে তাকাবে না যেগুলোর অনুমতি নেই যেমন কোনো মহিলাকে দেখলে মাথা নিচু করে নেবে রোজা রেখে অনিসলামিক সিনেমা দেখবে না অনুসলামিক ম্যাগাজিন পড়বে না তারপর কানে সংযম মানে এমন কিছু শোনা থেকে বিরত থাকবে যেগুলো হারাম যেগুলো নিষিদ্ধ যেমন মিউজিক শোনা থেকে বিরত থাকা অনিসলামিক গান বাজনা শোনা থেকে বিরত থাকা এভাবে শরীরের অন্যান্য অঙ্গ রোজা থাকবে তৃতীয়টা হচ্ছে রোজা থাকা অবস্থায় মনের সংযম এমন কাজ থেকে বিরত থাকবে যেগুলো আল্লাহর ইবাদত থেকে দূরে নিয়ে যাবে আপনাকে ইসলাম থেকে দূরে এই হল শব্দের সামগ্রিকভাবে অর্থটা সুবাহ আল্লাহ আমি যা ভেবেছিলাম এটা তার চাইতেও আরো অনেক বিস্তারিত ধন্যবাদ ডক্টর জাকির রমজান মাস বাদে আর কোনো বাধ্যতামূলক রোজা কি আছে যেটা আমাদের মুসলিমদের অবশ্যই পালন করা উচিত রোজাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ফরজ রোজা যেটা আবশ্যিক আরেকটা ঐচ্ছিক রোজা ইচ্ছে করলে করতে পারেন এটা আবশ্যক না এই রোজা নিয়ে আমরা ত্রিশতম পর্বে আলোচনা করব। এখন আবশ্যক রোজার কথা যদি বলতে হয় এটাকে আবার চার ভাগে ভাগ করা যায় প্রথমটা নিয়ে আলোচনা করেছি রমজান মাসে আমরা যে আবশ্যিক রোজা রাখি দ্বিতীয়টা হচ্ছে কোন লোক যদি রমজান মাসে রোজা রাখতে না পারে যে কোনো কারণে সেই রোজাগুলো পরে রাখতে হবে এটাকে বলা হয় কাজা রোজা রাখা তৃতীয়টা হচ্ছে গুনা বা পাপ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে রোজা রাখা যে আমি একটা গুনা করেছি এখন তার কাফারা হিসেবে কয়েকদিন রোজা থাকব। চতুর্থ হচ্ছে আপনি যদি রোজা রাখা মানত করে থাকেন এই হলো ফরজ রোজার চারটা আলাদা ক্যাটাগরি আবশ্যক রোজা যা খায়ের ভাই ও বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পথ আসসালামালাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানি আমার পক্ষ থেকে এবং বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন মুসলিম ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর মহাজের ওই ব্যক্তি আল্লাহ যার নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে সেহি বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চার হাদিস নম্বর পনেরো আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আবারও স্বাগত জানাই রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকের পর্বে আলোচনার টপিক রমজান মাসের ভূমিকা ড জাকির এবারের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ রমজান এই মাসে রোজা রাখা প্রসঙ্গে দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম ভাই ও বোন রমজান মাসে এই বাধ্যতামূলক রোজা রাখাটা পালন করে না আপনি কি তাদের উদ্দেশ্যে এই ব্যাপারে কোনো উপদেশ দেবেন পবিত্র কোরআন এবং নবীর সুন্না থেকে যেগুলো থেকে প্রমাণ করা যায় যে এই রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমদের জন্যই বাধ্যতামূলক পবিত্র কোরআনে অনেক আয়াত আছে এছাড়া অনেক হাদিস আছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এটা ফরজ রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ অবশ্যই পালন করতে হবে এ ব্যাপারে ইনশাল্লাহ আগামীকাল বিস্তারিত আলোচনা করব আল্লাহ পবিত্র যার অর্থ হে মোমিন গন তোমাদের জন্য সিয়ামের বিধান করা হয়েছে যেমন করে এই বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে আত্মসংযম শিখতে পারো এখানে যার বিশব্দটা আছে সেটা কুতি বা মানে বিধান করে দেয়া নির্দিষ্ট করে দেয়া অন্যান্য ফরজ কাজগুলোর পাশাপাশি বিধান করে দেওয়া হয়েছে তোমাদের জন্য আবশ্যিক করা হয়েছে যে তোমরা রোজা রাখো তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা আবশ্যিক করা হয়েছিল তার মানে আমাদের আগে এছাড়াও বলা হয়েছে দুই নম্বর তোমাদের আগে যারা ছিল তাদের জন্য তিন নম্বর পয়েন্টাকুন তোমরা যাতে শিখতে পারো আত্মসংযম এই আরবি শব্দ তাত্তাকুন এর মূল শব্দটা ওয়াকাহ তাকুয়া শব্দটা ওয়াকা থেকে এসেছে যার মানে হচ্ছে আপনি আল্লা তালার শাস্তিকে ভয় পাবেন এক কথায় তাকোয়া শব্দের অর্থ হচ্ছে আল্লা সবানাকে মেনে চলা ধার্মিকতা আর ন্যানিষ্ঠতা এখানে আল্লাহ বলেছেন তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম যাতে শিখতে পারো তাকোয়া যাতে তাকোয়া বৃদ্ধি করতে পারো আল্লাহকে মেনে চলায় ন্যানিষ্ঠতায় ধার্মিকতায় আর যখন কেউ রোজা রাখে তখন যেটা হয় সে ক্ষুধার্থ থাকে দেখবেন যখন কেউ ভর পেটে থাকে সেটাই তাকে এনার্জি দেয় অনেক সময় সে এই এনার্জি থেকেই নিষিদ্ধ কাজ করে যেটা আসলে ঠিক না যখন রোজা রাখবেন তখন খারাপ কাজ করার প্রবণতাটা কমে যাবে আর তাকুয়া ব্যারোমিটার উপরে উঠে যাবে সেজন্য রোজা পালন করলে আপনি মুক্তা কি হতে পারবেন তাকুয়া বৃদ্ধি করতে পারবেন এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে স্তূরাবা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচাশি আল্লাহ বলেছেন পথ নির্দেশক হিসেবে শপথের স্পষ্ট নিদর্শন রূপে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে এরপরে আল্লাহ বলেছেন যে সব মানুষ এই মাসটা পাবে তারা রোজা রাখবে তার মানে এটা ফরজ আপনি মুসলিম যদি রমজান মাস আসে আপনি রোজা রাখবেন কিছু ব্যতিক্রম আছে যদি অসুস্থ থাকেন যদি ভ্রমণ করেন তাহলে অন্য সময় রাখতে পারেন ইত্যাদি ইত্যাদি এখন এতটা বলছে রমজান মাসে রোজা রাখাটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ কিছু ব্যতিক্রম আছে এছাড়াও অনেকগুলো সহি হাদিস আছে যেগুলো বলছে রমজান মাসে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ আমি একটা হাদিসের উদাহরণ দিচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাসাল্লাম বলেছেন এটা আছে সই বুখারী খণ্ড নম্বর এক বুক অব ইমান হাদিস নম্বর 8 আমাদের নবী বলেছেন ইমানের ভিত্তি হলো পাঁচটা স্তম্ভ প্রথমটা হলো লাহিল্লাহ মুহম্মদ রাসুল উল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর নবী মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসুল দ্বিতীয়টা হচ্ছে সালাদ কায়েম করা নামাজ আদাই করা তৃতীয় হলো জাকাত দেয়া গরিবদের জন্য দান করা চতুর্থ হল হজ পালন করা পবিত্র শহর মক্কায় গিয়ে হজ করা আর পঞ্চমটা হচ্ছে শম পালন করা অর্থাৎ রোজা রাখা তাহলে নবী সাল্লামের এই হাদিস শে বুখারি খণ্ড নম্বর এক বুক অফ ইমান হাদিস নাম্বার। আট এখানে বলা হয়েছে যে রোজা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ শুধু ফরজই নয় ইসলাম ধর্মের মূল বিশ্বাসের একটা স্তম্ভ এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচটা কাজ তার মধ্যে রোজা একটা তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি সব মুসলিমের জন্যই রোজা রাখা ফরজ হ্যাঁ আপনি এখানে একেবারে পরিষ্কার করে ব্যাপারটা ব্যাখ্যা করলেন এখন সবার উচিত এই উপদেশগুলো নিয়ে রমজান মাসে রোজা রাখা ইনশাল এবারে পরের প্রশ্নটা হল রোজা রাখার ইতিহাস নিয়ে রোজা রাখার এই যে সময়টা বা যেসব কারণে এই রোজা ভেঙে যায় এ সম্পর্কে আপনি আগেই বলেছেন এখন মুসলিমদের জন্য এই রোজা রাখার নিয়মটা কি সব সময় একই রকম ছিল নাকি অন্য কোনোভাবে রোজা রাখতেন মুসলিমরা মুসলিমদের কথা যদি বলতে হয় প্রথম যখন পবিত্র কোরআনে রোজার কথা বলা হয় সুরা বাকার অধ্যায় দুই এটা আমি আগেও বলেছি যে রোজা রাখা ফরজ সে সময় মুসলিমরা প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখত পরবর্তীতে যখন আরেকটা এত নাজিল হলো সুরা বাকারা অধ্যায় দুই এত এটার কথা আগে বলেছি আমি যে এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির নির্দেশক হিসেবে সৎ পথের নিদর্শন হিসেবে আর সত্য মিথ্য পার্থক্যকারী রূপে সুতরাং রাখবে। তখন থেকে মুসলিমদের জন্য ফরজ হল যে তারা পুরো রমজান রোজা রাখবে প্রথমে রোজা প্রত্যেক মাসে তিন দিন তারপর এক মাস রোজা শুধু রমজান মাসে এরপর রোজার সময় কী কী করা যাবে না যেসব কাজ করলে রোজা ভাঙবে তার একটা হচ্ছে সহবাস করা নিজের স্ত্রী সাথে প্রথম দিকে যখন সুরা বাকারা অধ্যায় দুয়ে আয়াত একশো পঁচাশি হয়েছিল সেখানে এই বিস্তারিত বলা হয়নি তাই সে সময় মুসলিমরা স্ত্রীর সাথেও করা থেকে বিরত থাকত পুরো সাথে মাস এমনকি রাতের বেলাতেও তখন অনেক সাহাবি অনেক মুসলিমদের জন্যই কষ্টকর হয়ে দাঁড়ালো এ প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল পবিত্রকরণের একটা তাফসিরে এটার উল্লেখ করা হয়েছে তাফসির আল কুরতুবি খন্ড নম্বর দুই খ্রিস্ট নম্বর দুইশো এখানে বলা হয়েছে যে ওমর বিন খত্তাব রাজি আল্লাহ একবার নবীর সাথে কথা বলার পর বেশ রাত করে বাসায় ফিরলেন তখন তার ইচ্ছে হল স্ত্রী সহবাস করবেন তিনি সেই রাতে স্ত্রীর সাথে সহবাস করলেন যখন ঘুম থেকে উঠলেন তার খুব খারাপ লাগলো তিনি লজ্জা পেলেন এবং নবীর কাছে গেলেন আর বললেন যে আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহ এবং তার রাসুলের কাছে ক্ষমা চাচ্ছি আর আমার রুহ জাগতিক সুখের প্রতি আকৃষ্ট হয়েছিল গতরাত আমি স্ত্রী সহবাস করেছি কোনো কি উপায় আছে যাতে আমাকে ক্ষমা করা যায় আমি কি কোনোভাবে মাপ পেতে পারি নবী তখন বললেন তুমি কি সত্যি এই কাজটা করেছ তিনি বললেন হ্যাঁ নবী নবী কথা বললেন না হাজরত ওমর রাজি আল্লাহ যখন এটা করেছিলেন তখন নিষিদ্ধ ছিল তিনি বলেন হ্যাঁ আল্লাহ আমি করেছি আমাকে কোনোভাবে ক্ষমা করা যায় নবী তখন বললেন আল্লাহ নিশ্চয়ই এ ব্যাপারে নির্দেশ পাঠান আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর পরেই নাজিল হল সুরব আকারের আরেকটা আয়াত অধ্যায় নম্বর দুই আয়াত একশো নাজিল করা হলো বলা হল সিয়ামের রাতে তোমাদের स्त्री सहबर बच्चा स्त्री आल्ला निजे अविचार कर आल्ला तुम्हें क्षमा कर स्त्री मिलित हो रमजान मास पान करो যতক্ষণ না রাতের কালো রেখা হতে সকালের রেখা তোমাদের কাছে স্পষ্ট হয় তাহলে যখন এতটা নাজিল হল সুরাব আকার অধ্যায় দুই একশো তখন নিয়মটা একটু শিথিল হয়ে গেল যে রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করতে পারবেন তবে দিনের বেলায় বিরত থাকতে হবে এছাড়াও খাওয়া দাওয়ার কথা বলতে গেলে প্রথম দিকে সুরাবাকারা অধ্যায় দুই হাজার একশো হওয়ার আগে মুসলিমরা খাওয়া দাওয়া করত সূর্য ডুবার পরে যখন ঘুমিয়ে পড়ত তারপর খেতে পারতো না এরপর তারা আবার খেত তার পরের দিন সূর্য ডুবার পরে একবার একটা ঘটনা ঘটলো যে এক সাহাবি কায়েস রাদে আল্লাহানহ তিনি খুব পরিশ্রম করতেন সে সময় রোজা ছিলেন সূর্য ডুবে গেলে তিনি বাসায় আসলেন আর তার স্ত্রীকে বললেন যে আমাকে কিছু খেতে দাও স্ত্রী বললেন ঘরে তো কোনো খাবার নেই আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি তার স্ত্রী খাবার আনতে চলে গেলেন কায়েস খুবই ক্লান্ত ছিলেন সারাদিন কাজ করেছেন তার স্ত্রী খাবার নিয়ে আসতে আসতে তিনি ঘুমিয়ে পড়লেন যখন স্ত্রী খাবার নিয়ে ঘরে আসলেন তিনি দেখলেন যে তার স্বামী ঘুমিয়ে পড়েছেন তাহলে তো কিছু করার নেই ঘুমিয়ে পড়লে তো খাওয়া যাবে না এভাবে সেই রাতে তিনি কিছু খেলেন না পরের দিনও রোজা থাকলেন আর সেদিন বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়লেন লোকজন তখন নবীর কাছে বলল যে এরকম ঘটনা ঘটেছে একবার ঘুমিয়ে পড়লো আর খাওয়া যাবে না তারপর কোরআনের সিয়ামের রাতে স্ত্রী সহবাস এবং পানাহার করতে পারবে যতক্ষণ না রাতের কালো রেখা সকালের রেখা থেকে স্পষ্ট হয় তখন থেকে হলো সেই নিয়ম যেটা এখন আমরা মানি যে রোজা মানে আপনি খাবার পানীয় বা পুষ্টি থেকে বিরত থাকবেন সহবাস করা থেকেও বিরত থাকবেন সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আর নিয়ত করবেন যে এটা করছেন আল্লাহ আল্লা জন্য এটা ইবাদতের একটা অংশ এটা হলো সংক্ষেপে আমাদের রমজানের ইতিহাস ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আমরা সাহাবিগণের তুলনায় অনেক বেশি সুবিধা পেয়েছি আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পর। It is Ramadan Chakar stato inspector O training There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 जगत दान अर्थ पलर बारेमिंग नम्बर शून्य SORT CODE SWIFT उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसी जि टा पाठेल कर स्वागत जान रमजान अ डेट उ जिर होस्ट चेम्बार्स पर्व आलोचनार टपिक रमजान मासूमिका डॉ আপনি আমাদের একটু আগেই বললেন রোজা রাখার ইতিহাস সম্পর্কে মুসলিমরা প্রথম দিকে রোজা রাখত তিন দিন পরবর্তীতে একমাস এই বিষয়টাকে পবিত্র কোরআনের পরস্পর বিরোধী বলা যায় কি পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নেই আল্লা পবিত্র কোরআনে বলেছেন সুরানিস অধ্যায় নম্বর চার আয়াতি তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না কোরআনের ব্যাপারে এটা কি বুঝতে পারে না এটা যদি আল্লা ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসত তাহলে সেখানে অনেক অসংগতি থাকত তাহলে কোরণের কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না তবে কিছু ব্যাপার রদ হয়ে যায় লোকে এগুলোকে ধরে আমার মতে এটা পরস্পর বিরোধী কিছু নয় রদ হওয়া মানে যেটা আগে নাজিল হয়েছিল আর পবিত্র কোরণ বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো ছয় আমি কোনো আয়াত রোহিত করলে বা বিস্তৃত হতে দিলে তা থেকে উত্তম অথবা তার সমতুল্য আয়াত নাজিল করি তাই অনেক সময় দেখবেন যে জিনিসগুলো হারাম অথবা ফরজ করা হয়েছে তা বলা হয়েছে ধাপে ধাপে এমন না যে কঠিন কাজকে সহজ করা হয়েছে মাঝে মাঝে কঠিন কাজ সহজ হয়ে গেছে আবার কোনো কাজ আগে সহজ ছিল অনেকে করত পরে কঠিন হয়ে গেছে যেমন ধরেন অ্যালকোহলকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এ সম্পর্কে প্রথম নাজিল হওয়া আয়াত সুরাব আকার অধ্যায় দুই আয়াত বলছে যে অ্যালকোহলের মধ্যে মাদকদ্রবের মধ্যে আছে লাভ এবং ক্ষতি লাভের চেয়ে ক্ষতি বেশি এখানে হারাম বলা হয়নি সাবধান করা হয়েছে যে লাভের চেয়ে ক্ষতি বেশি এরপর সুরানিস আয়াত তেতাল্লিশ বলছে যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজ পড়ো না এটা কিন্তু বলা হয়নি যে যখন নামাজ পড়বে না তখন মাদকদ্রব্য নিতে পারো এটা বলা থাকলে একটা সমস্যা হয়ে যেত এখানে বলা হচ্ছে যখন নামাজ পড়বে তখন নেশাগ্রস্ত থেকে না নামাজের পরে অনেকটা গ্যাপ থাকে এরপর নাজিল করা হল সুরা এবং জুয়া খেলা মূর্তি পূজার বেদী ভাগ্য নির্ণায়ক স্বরী শৈতানের কাজ এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল বা মাদকদ্রব্যকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে প্রথমে শুধু সাবধান করা হল যে লাভের চেয়ে ক্ষতি তারপর নামাজের সময় নিষেধ তারপরে পুরোপুরি নিষেধ একইভাবে রোজার ব্যাপারেও কোরআনে কোনো আয়াতি পরস্পর বিরোধী হবে অনেকে এভাবে বলে যে কোরআন এখন একটা বলছে তারপরে অন্য কথা আমি তাদের সঙ্গে একমত নই রদ করা মানে পরস্পর বিরোধী নয় এর মানে হচ্ছে সুরা মাই দা অধ্যায় পাঁচ আয়াত নব্বই এর মধ্যে সেই দুটো আয়াতও আছে এটা যখন সবসময় নিষিদ্ধ তাহলে নামাজ পড়ার সময়ও নিষিদ্ধ হবে একইভাবে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো এখানে বলা হয়েছে যে রোজা রাখা ফরজ এখানে তিনটা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়নি এই নিয়মটা এসেছে অন্য জায়গা থেকে কোরআন নির্দিষ্ট করে বলেনি শুধু বলেছে রোজা রাখা এরপর সুরা একশো পঁচাশি বলছে পুরো মাস রোজা রাখবে তাহলে প্রথম দিকে মাসে তিন দিন রোজা রাখত এটা তারা জেনেছিল অন্য জায়গা থেকে যদি কোরআনে কথা বলতো যে মাসে তিন দিন রোজা রাখবে এমন হলে এক মাসের কথাটা পরস্পর বিরোধী হয়ে যেত ছাড়াও প্রথম দিকে মুসলিমরা যেটা কর্ত সূরাকার একশো চুরাশি বলছে যে তোমরা রোজা রাখবে তবে রোজা রাখতে যারা পারবে না বিভিন্ন অসুবিধার কারণে তাদের অপশন দুটো হয় রোজা রাখবে নয়তো গরিব কোন লোককে খাইয়ে দেবে অভাবগ্রস্তকে তখনকার দিনে এটা ফরজ ছিল না যদি রোজা রাখা কঠিন হয়ে যায় রোজা থাকতে পারেন অথবা গরিব লোককে খাওয়াতে পারেন রোজা রাখাটা বেশি ভালো ফরজ না এতটা প্রথমে তারপর যখন সুরা বাঁকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি নাজিলে হলো তখন রোজা সবার জন্য ফরজ হয়ে গেল প্রথমে আয়টাতে বলা হয়েছে তাদের কথা যারা অসুস্থ খুবই অসুস্থ অথবা যারা অনেক বয়স্ক তার মানে তাদের ইচ্ছা আছে কিন্তু শারীরিকভাবে তারা রোজা রাখতে সক্ষম না তাহলে যদি অসুস্থ থাকেন হয়তো অনেক দিন ধরে বিছানায় পড়ে আছেন সুস্থ হয়ে উঠছেন না অথবা আপনার বয়স অনেক বেশি এখন আর রোজা রাখতে পারছেন না প্রত্যেকটা দিনই আমাদের বয়স বেড়ে চলেছে তাহলে যদি কষ্ট করে রোজা রাখেন ভালো তা না হলে অপগ্রস্ত লোককে খাইয়ে দেন কোনো গরিবকে একইভাবে সহবাসের ক্ষেত্রেও নিয়মটা প্রথম দিকে নিয়মটা ছিল পুরো রমজান মাসের স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না পুরো এক মাস কোরআন কিন্তু কথা বলেনি কোরআন শুধু বলেছে রমজান মাসে তোমরা রোজা রাখো এটা তারা জেনেছে অন্য দেশ থেকে কোরআনের কথা পরস্পর বিরোধী না প্রথম দিকে মুসলিমরা রোজা রাখতো তিন দিন এটা বেশ সহজ ছিল তখন রোজা রাখা যদি কঠিন হয়ে যায় না চাইলে রোজা রাখবেন না গরিব লোককে খাইয়ে দেন তাহলে প্রথম দিকে এটা সহজ ছিল পরবর্তীতে কঠিন হয়ে গেল স্ত্রী সহবাসের ব্যাপারে বলতে গেলে প্রথমে এটা কঠিন ছিল এক মাস সহবাস করবেন না তারপর আল্লাহ সহজ করে দিলেন কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী না তবে যেহেতু পবিত্র কোরআন নাজিল হয়েছে সাড়ে বাইশ বছর ধরে সেখানে কিছু জিনিস নিষিদ্ধ করা হয়েছে একেবারেই আর কিছু জিনিসটা যেহেতু আরেকটার সাথে পরস্পর বিরোধী হবে না আল্লাহ আল্লাহুল্লাহ আমার তো মনে হচ্ছে এটা আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ এটা মানুষ জন্য একটা রহমত আল্লাহ বিধান প্রয়োগ করার জন্য আমরা এখন থেকে সুযোগ পাচ্ছি পরের প্রশ্ন এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ যখন আমরা রোজা রাখি এটার মানে কি আমরা শুধু খাবার দাবার পানীয় সহবাস এরকম বিভিন্ন কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব একজন রোজদারের জন্য যে কাজগুলো করা ফরজ এ ব্যাপারে আমি আগে বলেছি এর একটা হচ্ছে সেসব কাজে বিরত থাকা যেগুলোতে রোজা ভেঙে যায় যেমন খাবার পানীয় আর সহবাস করা তবে এগুলো ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রোজার নিয়ত রোজার উদ্দেশ্য যে কোনো কাজ নিয়ত ছাড়া আখিরাতের জন্য সেটা মূল্যহীন একটা নিয়ত থাকতেই হবে সেজন্য নিয়ত উদ্দেশ্য গুরুত্বপূর্ণ কারণ আমরা রোজা রাখছি আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য এটা এক ধরনের ইবাদত যদি এই নিয়তটা না থাকে তাহলে সেটা হয়ে যাবে সাধারণ কাজ যেমন ধরেন কেউ হয়তো রাজনৈতিক কারণে রোজা রাখে কেউ হয়তো রোজা রাখে প্রতিবাদ জানানোর জন্য অনশন করেও রোজা রাখতে পারে হাঙ্গার স্ট্রাইক আমি খাব না হাঙ্গার স্ট্রাইক হয়তো কিছু দাবি জন্য এইভাবে অনশন করছে আবার কেউ রোজা রাখতে পারে স্বাস্থ্যগত কারণে হয়তো ডায়েটিং ডায়েটিংয়ের জন্য সে রোজা রাখতে পারে ওজন কমানোর জন্য রোজা রাখতে পারে কোনো চিকিৎসার জন্য তবে এইসব সব রোজায় সেরকম কোনো নিয়ত থাকে না নিয়ত হবে আল্লাহতলাকে সন্তুষ্ট করা আর সে জন্যই ইসলামিক সরিয়া অনুযায়ী রোজার সময় শুধু বিভিন্ন কাজ থেকে বিরত থাকলেই চলবে না শুরুতে একটা নিয়তও থাকতে হবে আর নিয়ত ছাড়া রোজা রাখাটা অর্থহীন এটা খুবই গুরুত্বপূর্ণ সহ অন্যান্য আরও কাজেও নিয়ত করাটা হচ্ছে আবশ্যক। আমাদের প্রিয়নবী মোহাম্মদুল্লা সাল্লাম বলেছেন এটা উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত অধ্যায় নাম্বার তিনশো সত্তর হাদিস নাম্বার দুই হাজার একশো আটানব্বই আমাদের প্রিয়নবীজি বলেছেন যে যখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে সহবাস করার নিয়ত করবে তোমাদের নিয়ত হবে পরোপকার করার সমান সাহবেগণ বললেন স্ত্রীর সাথে সহবাস করা পরোপকার কিভাবে হে আল্লাহ রাসুল নবী বললেন তোমরা যদি এমন কারোর সাথে সহবাস করো যে তোমার স্ত্রী নয় যে কাজটা করো বেআইনি সেটা তো পাপ তাই না তারা বললেন এই রাসুল্লাহ হ্যাঁ এটা পাপ তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করলে তো গুনা হবে না আর নিয়ত করবে সেজন্যই এটা হবে একটা ভালো কাজ তার মানে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ যখনই নিয়ত করেছেন সেজন্য সব পাবেন আর আল্লাপদ্রকরণ বলেছেন সুরাবাই না অধ্যায় নম্বর আটানব্বই আয়াত নম্বর পাঁচ বলা হয়েছে আল্লাহ আদেশ দিয়েছেন যে শুধুমাত্র তার ইবাদত করো আনুগত্যে বিশুদ্ধ চিত্তে এবং এখানে আরবি শব্দটা হচ্ছে লিয়াবুদু যার ইবাদত করা তবে আবুদু এর অর্থ বিনম্র হওয়া এই লিয়াবুদু সাধারণভাবে এটার অর্থ ইবাদত করা আসলে এর অর্থ হবে বিনম্র হওয়া এখানে আরেকটা আরবি শব্দ হচ্ছে মুখলিসুন যার অর্থ বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ ভাবে ইবাদত করা আমরা শুধুমাত্র আল্লাহ ইবাদত করব ইবাদত করব তার উদ্দেশ্যে এটাই হবে আমাদের নিয়ত এটাই হবে আমাদের উদ্দেশ্য আল্লাহ পবিত্র অধ্যায়ন দুই আয়াত নম্বর উনত্রিশ যে তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ যখন সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন দশ ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ বা অর্ধেক না সব কিছু সৃষ্টি করেছেন মানব জাতির জন্য এই পৃথিবীতে আর সেজন্যই আমরা শুধু তার ইবাদত করবো অন্য কারো যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করি তাহলে সেটা মূল্যহীন আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব অন্য কারো নয় এটা বলা যাবে না যে দুই রাক্ষ নামাজ পড়বো আল্লাহর জন্য আর দুই রাক্ষ অন্য কারোর জন্য বলতে পারবো না যে একটা ছাগল কোরবানি দিলাম আল্লাহর জন্য একটা অন্য রাজার জন্য আমাদের সব ইবাদত হবে শুধুমাত্র আল্লাহতালার উদ্দেশ্যে অন্য কারো নয় এখানে কয়েকটা হাদিসের কথা বলি প্রথম হাদিসটা আছে সহিবুখারিতে যে ওমর রাহানহ তিনি বলেছেন যে আমাদের প্রিয়নবী মোল্লা বলেছেন তোমাদের কাজের ভিত্তি হচ্ছে নিয়ত তোমাদের কাজের বিচার করা হবে নিয়ত দিয়ে আর যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করে সে হিজরত করেছে আল্লাহ এবং তার রাসুলের জন্য কিন্তু যদি কেউ হিজরত করে পৃথিবীর ধন সম্পদের উদ্দেশ্যে অথবা বিয়ের উদ্দেশ্যে সে হিজরত করেছে সম্পদের বিয়ের জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ যে কাজটা কেন করছেন হিজরত কেন করছেন জিহাদ কেন করছেন তাহলে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ইবাদতেই এর মধ্যে সামো আছে মানে রোজা জাজার কাল্লা খায়ের ভাই ও বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পথ It is <titles> Ramadan. As-salamu alaykum wa rahmatullah. I am Muhammad Hashim Madani. This TV is a popular TV show. This TV is a popular TV show. This is a একটা অতি পবিত্র মাস। আল্লা পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার সিয়াম এবং এই মাসে কিয়ামতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন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 জানুন মাহের রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তহফায় রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় ওর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস বাংলায়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 কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আবারও স্বাগত জানাই রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকের পর্বে আলোচনার টপিক রমজান মাসের ভূমিকা ড জাকির এবারে নিয়ত নিয়ে আমাদের আরও প্রশ্ন এই বিষয়টাতেই আছে কেউ যদি রোজা রেখে তাকে কি এজন্য সময় আগে নিয়ত করতে হবে আর দ্বিতীয়ত নিয়ত করার সময়টা আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন নিয়তের কথা যদি বলতে হয় এটা আগেও বলেছি যে নিয়ত করাটা ফরজ নবী মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে সোনাল আল নিসাইতে বুক আব ফাস্টিং হাজিস নামাদ দুই আমাদের প্রিয় নবী বলেছেন সেই লোকের রোজা কবুল হবে না যদি সে আগের রাতে কোনো নিয়ত না করে তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা এখানে বলা হয়েছে যে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ সেটা আগের রাতের যে কোনো অংশে করতে পারেন আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন তাতে কোনো সমস্যা নেই নিয়ত আপনি রাতের যেকোনো কোনো সময় করতে পারেন একজন লোক রমজান মাসের শুরুতে নিয়ত করতে পারে এই নিয়োগটা সারা মাস বজায় থাকবে যদি না সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে তখন আবার নিয়োগ করতে হবে তবে মাত্র একবার নিয়ত করলেও চলে অনেক মানুষের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক এটা আসলে ঠিক না মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করছি কারণ আমি এই নিয়োগ করেছি মন থেকে যেমন ধরেন আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম হজরণ্ডা আমাদের অনেক আগে স্যারি করব। তারপর আমার ছেলে যখন স্যারি করার জন্য ঘুম থেকে উঠল শেষ রাতে সে আমাকে জিজ্ঞেস করল যে তুমি ঘুম থেকে উঠেছো কেন আমি বললাম আমরা রোজা রাখবো তাই সেও তখন বুঝতে পারল আমার নিয়ত আছে বলা দরকার নেই যে আমি রোজা রাখছি নিয়তটা তো আছে তাহলে নিয়ত থাকতে হবে মনের ভেতরে মুখ দিয়ে শব্দ করে বলতে হবে না অনেক মানুষ এরকম ভাবে আর আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবী বা সাহাবিগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি নিয়ত থাকবে মনে আর এক মাস রোজার জন্য একবার নিয়ত করলে যথেষ্ট এর মধ্যে ভাঙলে আবার নিয়োগ করতে হবে তবে এটা শুধু ফরজ রোজার ক্ষেত্রে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে যে রোজাগুলো ফরজ না সেখানে নিয়ত করাটা ফরজ না এরকম একটা সহি হাদিসের উল্লেখ আছে সোনানাল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই একবার নবী স্ত্রীকে বললেন যে আমাকে খেতে দাও স্ত্রী বললেন ঘরে কোনো খাবার নেই নবী বললেন রোজা থাকি। তার মানে আগের রাতে তার রোজা রাখার নিয়ত ছিল না তিনি সেই সময়ই রোজাটা রাখলেন ভোরবেলা থেকেই না খেয়ে আছেন তবে রোজা রাখার নিয়তটা করলেন সকালে তাহলে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়ত করাটা আবশ্যিক কিছু না তবে যদি ঐচ্ছিক রোজাটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন আশুরা মহরম মাসের দশ তারিখ অথবা হতে পারে আরাফাতের দিন এসব ক্ষেত্রে আগের রাতে নিয়ত করাটা উচিত কারণ এই রোজাগুলো খুব গুরুত্বপূর্ণ অন্যান্য ঐচ্ছিক রোজাগুলোর ক্ষেত্রে আগেরতে রাতে নিয়ত করাটা আবশ্যিক না নিয়তের ক্ষেত্রে আরো তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার যদি কেউ জোর করে আর তখন কোনো নিয়ম ভাঙলে মাপ পাওয়া যেতে পারে অথবা ভুল করে যদি নিয়ম ভাঙে আল্লাহ পবিত্র করে বলেছেন শ্রোনাহাল ওদের নম্বর ষোলো আয়াত নম্বর একশো ছয় যদি কেউ আল্লাহর উপর ইমার আনে তারপর যদি সে অবিশ্বাসের কোনো কাজ করে তার মানে কুফরি করে যদি জোর করা না হয় তাহলে জোর জবস্তির কারণে যদি কুফরি বা করেন আল্লাহ ক্ষমা করতে পারেন যদি কেউ জোর করে কারো রোজা ভাঙিয়ে দেয় কিন্তু তার নিয়ত আছে আল্লাহ ক্ষমা করতে পারেন আর আল্লাহ করেনা অধ্যায় দুই আয়াত নাম্বার দুশো যে হে প্রতিপালক আমাদের পাকড়াও করু আমাদের তুমি দায়ী করো যদি আমরা কখনো বিস্তৃত হয়ে যাই অথবা ভুল করে ফেলি তাহলে যদি কেউ রোজার সময় ভুল করে পানি খেয়ে ফেলে আল্লাহ ক্ষমা করতে পারেন অথবা যদি কোন রকম ভুল করে আল্লাহ হয়তো ক্ষমা করবেন এ ব্যাপারে পরে আলোচনা করব সুবাহ আল্লাহ আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জানালেন আমি শিওর দর্শকরাও এই অনুষ্ঠানটা দেখে দারুণভাবে উপকৃত হবেন ইনশাল্লা ইনশাল্লা আরেকটা বিষয় নিয়ে আমি কিছুদিন সমস্যার মধ্যে ছিলাম সেটা হল যে রোজা রাখা তো ইসলাম ধর্মের একটা স্তম্ভ তাই না এখন আল্লাহর ইবাদত করার এই যে পদ্ধতি এটার সাথে ইসলামের অন্য চারটা স্তম্ভ এর মধ্যে কোনো পার্থক্য আছে এ কথা আমি আগেও বলেছি যে ইসলামের পাঁচটা স্তম্ভ আর এর সবগুলো গুরুত্বপূর্ণ তবে অন্যান্য স্তম্ভগুলোর সাথে এই সাম অথবা রোজার যে পার্থক্য আছে তা হচ্ছে যে ইসলামের অন্যান্য স্তম্ভগুলো হোক সেটা নামাজ অথবা জাকাত অথবা ধরেন হজ এই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করা যেতে পারে লোক দেখানো কাজগুলো করতে পারে অন্যকে দেখানোর জন্য যা আমি সবাইকে দেখাতে চাই আমি খুব ধার্মিক নামাজ পড়লাম লোকজনকে দেখানোর জন্য আর হজ করতে গেলাম এটা মানুষকে দেখানোর জন্য এটা হতে পারে জাকাত দিলাম যাতে লোকজন মনে করে যে আমি খুব পরোপকারী তবে এভাবে রোজা রাখাটা সম্ভব না এটা লোকজনকে সেভাবে দেখানো যায় না কারণ একজন মানুষ রোজা রাখতে পারে আর সবার চোখের আড়ালে খাবারও খেতে পারে পানিও খেতে পারে তবে যে সত্যি রোজা রাখে আর এই সব কাজ থেকে নিজেকে বিরত রাখে সে এটা করে শুধু আল্লাহর জন্য অন্য কারোর জন্য নয় এটাই হচ্ছে রোজার সাথে ইসলামের অন্যান্য স্তমের পার্থক্য আর আমাদের নবী মোহাম্মদ সুল্লাহাম বলেছেন এটার উল্লেখ আছে সহি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের প্রিয় নবী মহন্ত বলেছেন যে আল্লাহ বলেছেন আদম সন্তানেরা পৃথিবীতে যে সমস্ত কাজ করে সেগুলো শুধুমাত্র তাদের জন্য তারা নিজের জন্য করে কিন্তু রোজা রাখে আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেব এবং রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যে রোজা রাখবে সে বিভিন্ন অশ্লীল কাজ থেকে বিরত থাকবে বিরত থাকবে মিথ্যে কথা বলা থেকে বিরত থাকবে ঝগড়া করা থেকে তখন যদি কেউ তার উপর রেগে যায় আর গালমন্দ করে সে বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এরপরে হাদিসটা আরো বলছে মোহাম্মদাম বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদের রুহ যে একজন রোজা পালনকারীর মুখের গন্ধ আল্লা তালার কাছে কস্তুরির গন্ধের চেয়েও মিষ্টি আর যে রোজা রাখে সে দুইবার আনন্দ উপভোগ করে একবার যখন সে রোজা ভাঙে আরেকবার যখন প্রতিপালকের সাথে মিলিত হয় তাহলে এ হাদিসে বেশ কয়েকটা পয়েন্ট আছে এক নম্বর রোজা রাখবেন শুধু আল্লাহ তালার জন্য মানুষকে দেখানোর জন্য না দুই নম্বর রোজা হলো ঢাল একটা নিরাপত্তা রোজা আমাদের দূরে রাখবে ভুল কাজ থেকে খারাপ কাজ থেকে অশ্লীলতা থেকে কেউ যদি রেগে যায় তাহলে তাকে এটা বলে শান্ত করবেন আমি রোজা আছি রোজা আছি আরেকটা হাদিস মোহাম্মদ আসলাম বলেছেন এটা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর দুই যে শয়তান আমাদের মানুষদের শরীরের ভেতরে রক্তের মতোই ঘুরে বেড়ায় যখন আমরা রোজা থাকি আমাদের ক্ষুধা লাগে আর ক্ষুধা লাগলে আমাদের এনার্জি লেভেল কমে যায় তখন খারাপ কাজ করার মনের মধ্যে সেটা জাগে না তাকোয়া লেভেল বেড়ে যায় কারণ যখন খাবার খাই সেটা রক্তে চলে যায় যখন সংযত থাকি তখন শয়তানের পদচিহ্ন অনুসরণের ক্ষেত্রেও সংযত হয়ে যায় সেজন্য আমরা যখন রোজা রাখি আমাদের তাকুয়া লেভেলটা বেড়ে যায় ডক্টর জাকির রমজান এটা আসলে একটা অসাধারণ মাস আর আমি নিজেও এটা ভালোভাবে উপলব্ধি করেছি যে এই পবিত্র রমজান মাসে সব মুসলিম ভাই মধ্যে সুন্দর একটা বন্ধন তৈরি হয় এই রমজান তার ভাতৃত্ব বোধ সম্পর্কে বিশেষ কিছু কি বলা হয়েছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে মুসলিমরা হলো একটা শরীর পৃথিবীর সব মুসলিম তারা একটা শরীর আর আপনারা যদি ভালো করে দেখেন পৃথিবীর মুসলিমরা তারা আলাদা আমরা বিভিন্ন গোত্রের আমাদের মুখের ভাষা আলাদা আমাদের গায়ের রং আলাদা আমাদের জাতি আলাদা তারপর আমাদের দেশও আলাদা মুসলিমরা এখন বিভিন্ন গোত্রের আলাদা তবে একটা দিকে আমরা সবাই এক লা লাহ রাসুল আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই আর নবী মোহাম্মদুল্লাহ ইসলাম আল্লাহ রাসুল তাহলে এই কালেমার উপর ভিত্তি করে আমরা পৃথিবীর সব মুসলিম এক আল্লাহ পবিত্রকূণে বলেছেন সুরা হজরাত অধ্যায় নম্বর উনপঞ্চাশ আট নম্বর তেরো পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো এমন না যে এক অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকুয়া আল্লাহ আল্লাহর কাছে আমাদের বিচার করার মানদণ্ড সেটা গোত্র না বর্ণ না জাতি না সেটা লিঙ্গ না ধন সম্পদ না সেটা হলো তাকোয়া আল্লাহ তালাকে মেনে চলা ধার্মিকতা আর এই পবিত্র রমজান মাসে আল্লাহ করেন বলেছেন একশো তেরাশি যাতে করে তোমরা হতে পারো মুত্তা তোমাদের তাকোয়া বাড়াতে পারো আমাদের তাকোয়া যত বাড়বে পৃথিবীর মুসলিমরা আমরা তত বেশি একতাবদ্ধ হবো আমরা তো একটাই জাতি গোত্র বা বর্ণ আমাদের আলাদা করতে পারে না এক জাতি আর এই পবিত্র রমজান মাসে আমাদের তাকুয়া বেড়ে যায় আমাদের একতা বেড়ে যায় আর এই একতার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি নবীলামের সময় সাহাবিগণ তখন বিভিন্ন দেশ থেকে আসতেন গায় রং আলাদা জাতি আলাদা উদাহরণ হিসেবে হজরত আবুবকর রাজে আল্লাহান হোক তিনি ছিলেন কুরাইশ এরপর হজরত বিলাল রাজে আল্লাহানহোর কথা বলা যায় তিনি এসেছিলেন ইথুপিয়া থেকে ইথুপিয়ান তারপর হজরত সোয়াইব রাদে আল্লাহান তিনি ছিলেন রোমান তারপর আরেকজন সাহাবি সালমান ফার্সি রাজিয়াল ছিলেন পারস্য দেশের তাহলে তারা ছিলেন বিভিন্ন দেশের আলাদা জাতি গায়ের রঙ আলাদা আমরা যদি ইসলামের ইতিহাস ভালো করে দেখি দেখবেন সেখানে উদাহরণ হিসেবে ইমাম বুখারি তিনি খুব বিখ্যাত বিশেষজ্ঞ এসেছিলেন বুখারা থেকে তিনি আরব নন এরপর মোহাম্মদ দিকানকার তিনি ছিলেন তুর্কি তুরস্কের লোক এরপর আরো আছেন সালাদিন আয়বী তিনি ছিলেন কুর্দি আরো বলা যায় আল্লামা ইকবাল এসেছেন ভারত থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে আর এই একতা রমজানে আমরা বেশি করে পালন করে থাকি কারণ এই সময় আমাদের তাকুয়া লেবেল বৃদ্ধি পায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক হাদিস নাম্বার চারশো আটষট্টি নবী মোহাম্মদাল্লাম বলেছেন একজন বিশ্বাসী মুসলিম একজন মুমিন একজন মুসলিমের কাছে দেয়ালে বসনে ইটের মতো এই কথা বলে এইভাবে হাত আমাদের প্রিয় নবী আরো বলেছেন এই হাদিসটা আছে মুসলিমে খন্ড নাম্বার চার হাদিস নাম্বার হাজার যে আমাদের নবী বলেছেন একজন মুসলিম কখনোই একজন মুসলিমের উপর অত্যাচার করবে না সে তাকে বাধা দেবে না তার কাছে মিথ্যে বলবে না সব সময় সত্যি কথা বলবে আর একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমের বিরুদ্ধে যাবে না নবী আমাদেরকে এরকম একতার কথাই শিখিয়েছেন এটা আমরা এই রমজান মাসে। আপনি আজকে খুব সুন্দর করে আর নিখুদ ভাবে। বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন রমজানের প্রারম্ভিক কথা প্রসঙ্গে ভাই ও বোনেরা আশা করি আজকের অনুষ্ঠানে ড জাকির নায়কের উত্তর শুনে আপনারা সবাই আমার মতেই উপকৃত হয়েছেন জাজাক আল্লাহ আমরা এতক্ষণ ধরে ডক্টর জাকির নায়কের কথা শুনলাম আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে আর সেদিন আমাদের আলোচনার টপিক হবে কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ عبد الدين بنينا فاشعين مسلمين مؤمنين للاله يعبدون <متحدث> شهونا صوم وعتق وقلوت به صبر ورع بدموع البائسين رمضان <متحدث> <بيكون متحدث> قد اهل بالصيام واطل مسعدنا لنوفلا لتهو في كل sometimes when the world's not on your side, you don't know where to run to, you don't know where to hide, you gaze at the stars in the sky, at the mountains so high, through the tears in Just remember, oh, remember That you are never alone. remember You are never, you are alone. never alone You never alone Just reach into your heart করে একতা ভেদাভেদ ভেঙে দিয়ে নামাজ করে আলাপ শুনে তার কথা আল্লাহ করে আমি আপনারা দেখছেন পিস টিভি বাংলা কি করে একজন ইমানদারের মনে সদয় আল্লাহর ভয় ও প্রেম দেখতে পাওয়া যায় তা দেখতে হলে দেখুন ইসলামে নামাজের গুরুত্ব দেখুন নামাজের মর্মকথা ও গুরুত্ব প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাতে সে পিস বাংলায়